aqinno shauqan ila tu ka pae ja fa in sajadna ilayka nasjud wa in sa'ayna ilayka nas'a ইলাইকা তোর মূল মুকাম হজরত এ সদ ওয়াজিবুল এহতরাম হাজর মাইক রাম সমাবেত সর্বস্তরের দিনদার পরেজগার মুসলমান ভাইরা আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক তরুণ ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দা নসীমা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের অপরিসীম দয়া আর রেহসান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে आज तेईस मार्च दुहजार सतर इंगरेजी तारीखे नरसिंह ओलामाषद आयोजित नरसिंह पौर ईद्गाम अनुष्ठित आजकल महती सीरतुल्नबी सल अल्लम महापीले অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন এই আমরা সবাই মহান রবীন্দ্রের শুকর আদায় করি আলহামদুলিল্লা এবং পরে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের বহুল পরিচিত ছোট ছোট দুইখানা আয়াতে কারি মাতিল আবাদ করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউুল মজন রহমতুল্লিলা জিগর গোসায় আমনা সরকার নুরে মুজসম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসালামের ছোট ছোট দুইখানা হাদি শরীফ আপনাদের সামনে পাঠ করেছে कथा शुरू करार आगे हमें दुईटा कथा भूमिका स्वरूप नरसिंह दीवासी सर्वसाधारण मुसलमान भाई खेत मत एक ची प्रथम कथा हल दुनिया मानुषारा जान से हिसाब से बापर सामने बापर छयस एक मानुष একটা চকলেট কিনে দে একটা কলা কিনে দে একটা বিস কিনে দে বাপ খুশি হয় না বেজার হয় যে আমার সামনে দিবা কতগুলা বুঝতে এগুলার কথা না। ছোট বাচ্চা তো ছয় সাত বছর বয়স এই বাচ্চাটাকে বাপের সামনে যদি কেউ একটা চকলেট কিনে দিল একটা বিস্কিট কিনে দিল একটা কলা কিনে দিল বাপ খুশি হবে না বেজার হবে। আর বাপের সামনে ছেলেটাকে যদি একটা চটকানা দেওয়া হয় বাপ খুশি হয় না বেজার হয় বেজার হয় ছোটরা তোমরা তোমরা বলিও না বড়রা বলবে তোমরা শুধু শুনে থাকো এটা তোমাদের বুঝার বিষয় না নবীর বিবিগন সমস্ত ইমানদার মুসলমানদের মা কিনা তো বিবি যদি মা হয় স্বামী কি হয় বাবা হয় নবীজি আমাদের রুহানি পিতা রুহানি পিতা আমার কিছু কিছু নাকি মিথ্যা কথা কার কানে কানে বলছিলাম আমি বা আমরা নবীজি কে বড় ভাই বলি না বলিনা নবীজি আমাদের রুহানি পিতা পিতা আমরা সবাই নবীজির রুহানি সন্তান আমরা সবাই নবীজির রুহানি আপনারা একটু করে বসেন না দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ শুনবেন কষ্ট না যাবেন না যাবেন না ভাই অনুরোধ করতেছি যাবেন না যাইয়েন না ভালো না লাগলে পরে চলে যাবেন শুরু থেকে যাবেন কেন আর দাঁড়াই থাকবেন কেন মেহরবানি করে বসুন বসে শুনলে মনোযোগ সহকারে শুনতে পারবেন বুঝতে পারবেন বাবা বস বস সবাই বসবাস বস মনোযোগ আছে আমরা সবাই নবীজির রুহানি সন্তান তো এক বাপের সন্তান যদি দশজন হয় এই দশটা সন্তান পরস্পর পরস্পরের কি হয় ভাই হয় সেই হিসাবে আমরা যত কলমা পড়ুয়া মানুষ দুনিয়াতে আসি আমরা সবাই একে অপরের ভাই ঠিক না ব্যা ঠিক কেউ যদি ভুলবো শত আমাদেরকে কাফেরও বলে আমরা কিন্তু না বিশ্বাসের সাথে মুখে পাঠ করলে সেই মানুষটা কাফের থাকে না नबीजी सलि नामा पड़े अर्थात हस नाम এবং আমাদের এই, আবার হাসে এখনো আছে কথা কয়েক অমনোযোগী মানুষ দেখিয়ে মাথা আদায় করে আমাদের কেবলাকে কেবলা মানে হাতানা এবং আমরা মুসলমানদের জবাই করা জন্তুর গোস্ত খায় ফাজ মুসলিম সেই মানুষটা মুসলমান জিম্মাদার আল্লাহ এবং আল্লাহ রাসুল আমরা নামাজ পড়ি না কেবলাকে কেবলা মানি কি মানি না कुरबानी जंतु तो खी खाईना क्यों काफे सस्ती सस्ती से उपयुक्त ना हई तो मुखिर हा चल्लिस दिन आकाशे गई केफेर के के बोलते सवधान कथा बुजे आई जे कथा बुजाम की রুহানি সন্তান আমরা যত মানুষ কলমা পড়া মানুষ আছি রোজা রাখি গুলাকে অনুসরণ করার চেষ্টা করি আমরা সবে পরস্পর পরস্পরের ভাই খুঁটি নাটি বিষয়ে আমাদের মধ্যে মত থাকতে পারে धाई क्योंकि नाम सबा तो हसते पढ़े ना क्यों चार वक्त पढ़े आल्ला रसुलर एक किताब एक मधी आम्रा ना। तावले भी आम्रा परश्पर भाई बुजे थो एक भाई भाई जदि महबादी आचरण कर राजस्थाई महब्बत करी एक भाई बुजाइल रास्ते उठैया এক যদি করি বুঝে থাকলে বলুন নবীজি খুশি হয় না বেজার হয় বেজার হয় মানুষ যখন আমাদেরকে আলেম বলে ওয়ারাসুল আমা বলে নসুল বলে এই জন্য আমরা নবীজির উন্ম গুলাকে আমরা ঘৃণা করি না আমরা রোগকে ঘৃণা করি রুগী কে নয় আমি তাকে ঘৃণা করবো কেন তাকে লাঠি দিয়ে ঘরের বাইরে ফেলে দেবো কেন আমি তো ডাক্তার আনবো সেবা করবো চিকিৎসা করব ডায়রিয়া থেকে মুক্ত করার জন্য চেষ্টা করব। এটা হলো প্রকৃত ভালোবাসার কাজ নম্বর দুই আমার শাহ হজরত হুজুর হজুর রহমতুল্লাহ দ্বিতীয় হজরত মৌলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ সব সময় একটা কথা বলতেন বাবারা যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে যদি না করে দুনিয়া শুদ্ধ মানুষ তাকে পারবে না এইজন্য আমি অনুরোধ করব নরসিংহবাসী সর্বস্তরের মুসলমান ভাইরা। আমাকে ঘৃণা না করি আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন বুজার যদি আপনার মনপুত হয় আপনারা ইতিপূর্বেও আমার আলোচনা শুনেছেন নরসিং শহরেই শুনছেন আমি বয়ানের মধ্যে কাউকে গালাগালি করি না আমাকে গালাগালি করুক কিন্তু আমি কাউকে গালাগালি করবো না আর বয়ানের মধ্যে আমি কটাক্ষ করি না কটাক্ষ করার দ্বারা মানুষ হয় না। ना। ठीक ना बैठक शब्द भाग मुसलमान मुसलमान बटेवस्था दूरे अतए उ बुझे এটা ওনাদের দোষ না আমার মতো আরেকজন যদি আমার না বুঝাইতে পারার কারণে মুসলমান উল্টা চলে সেটা উনার দোষ না আমার দোষ কার দোষ আমার দোষ এই আমার ভাইরা घृणा ना करोड़ बलिया आयातर उपर आलोचना करब इनशाला ইসলামিক সুশিক্ষিত ভাইয়েরা সংগ্রহ করতে পারেন একটু সংগ্রহ করিয়ে এই ইসলামী বিশ্বকোষের মধ্যে সতেরো শত এবং আঠারো শত এই দুইশতাব্দীতে এর আগে বাংলাদেশ পাকিস্তান ভারত পুরাটা এক ছিল না এই দুইশতাব্দীর মধ্যে ভারতবর্ষে কি কি ঘটছে তার ইতিহাস কোন দলাদলি ছিল না কোন দলাদলি ছিল না আমি গ্যারান্টি সহকারে বলতেছি যদি আমার কথা অবাস্তব হয় যে কোনো শাস আমাকে দিবেন আমি মাথা পেতে মেনে নেওয়ার জন্য তৈরি সতেরো শত শতাব্দীর আগে ভারতবর্ষের মুসলমানের মধ্যে কোনো ভাগ বুঝছেন না বুঝেননি এখন এই দুই শত শতাব্দীর মধ্যে আইসা মুসলমানদের মধ্যে এই ভাগটা শ্লোক তার থেকে কিভাবে আসলোক আপনারা সুশিক্ষিত আছেন আপনারা করবেন কারণ ইতিহাস ভুল করে না আর যেনারা সর্ব সাধারণ মুসলমান ভাই আছে ওনাদেরকে আপনারা বুঝাবেন ভারতবর্ষের মুঘল সম্রাটের সর্বশেষ সম্রাট উনার নাম ছিল বাদশাহ আলমগীর রহমতুল্লাহ মুগল পরিবারের মুগল বংশের সর্বশেষ রাজার নাম কি ছিল বাচ্চা আলমগীর রহমতুল্লাহ আলে উনি যদিও বাদশাহ ছিলেন কিন্তু মানুষটা জিন্দার ছিল তাহার ছিলেন একটু সরল সহজ ছিলেন আপনি যদি অনুমতি দেন আমরা আপনার দেশের ওই মূল্যবান উৎপাদন আমাদের দেশে এক্সপোর্ট করে নিয়ে আসবো नित्य प्रयोजन द्रव्यन है ना जार कारण मार्केट द्रव्य गड़ा क्योंकि उत्पादन আমরা সেই দ্রব্য আপনার দেশে ইম্পোর্ট করে নিয়ে যাবো আপনার দেশের মার্কেটে দুইটাও সহকার হবে আপনার দেশের জনগণ সুখে থাকবে এবং আপনার দেশের অর্থনৈতিক অবকাঠামো মজবুত হবে কথা বলো না খারাপ আলমগীর রহমতুলাই উনি অনুমতি দিয়ে দিছে এই ইংরেজদেরকে ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য এখন এই ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য তারা একটা কোম্পানি গঠন করছে এই কোম্পানিটার নাম দিচ্ছে ভারতের রাজধানীতে সেখান থেকে পর্যায় গরমে এই অফিসের শাখা বিভিন্ন সিটি শহর গুলোতে স্থাপন করছে এই অফিস মাধ্যমে তারা দুইটা কাজ করছে একটা জাহেরি একটা মুসলমানকে বুঝাইয়া টাকার লোভ দেখাইয়া গদির লোভ দেখাইয়া নারীর লোভ দেখাইয়া নিজেদের দলে বেড়েছে নিজেদের দলে কি করছে নিজেদের দলে মতাবলম্বী একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান যখন তাদের দলে বিরছে তারা যখন আশ্বস্ত হয়েছে এইবার তারা ভিতরে বিরোধ করা শুরু করছে ইসলাম বিরোধী কর্মকান্ড যিনি ছিলেন এই ভারতবর্ষের সিংহপুরুষ পুরুষ সর্বপ্রথম যিনি মদিনা শরীফ থেকে এলমে হাদিস অর্জন করিয়া দিল্লির জামে মসজিদে বোহারি শরীফের দরজ শুরু করছিলেন সেই আমাদের পিতৃপুরুষ শাহ অলি এই জেহাজের ভিত্তিতে এই ফটোয়ার ভিত্তিতে তখন ভারতবর্ষের বড় বড় ওলামাইকরা ইংরেজ বিরোধী আন্দোলনে ঝাঁপাই পড়লেন दुनिया जागतिक अस्त्र के लिए बुजते थे দুই একটা মৌলবি কে এইরকম লোভ দেখাইয়া তাদের দলে বেড়েছে বুঝছেন না বুঝেন নাই আরেকটা কাজ করছে কলিকাতা শহরের মধ্যে তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সেই মাদ্রাসার নাম দাদুম দেহত করতে হয় আর একটা মাদ্রাসা লাগবে আর একটা কি লাগবে মাদ্রাসা লাগবে ওই দার্লাম মাদ্রাসা থেকে উৎপাদিত বিরোধিতা করতেছে আমাদের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে উৎপাদিত মোল্লার গোষ্ঠী আমাদের পক্ষে করবে তাদের বিরোধিতা করবে এই উদ্দেশ্যে কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা এই কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হচ্ছিল উইলিয়াম উইলসন হেন্টার সংক্ষেপে এই হাদিস ছিল খ্রিস্টানের বাচ্চা বুঝছেন না বুঝেন নাই কথা আমার নাই ইতিহাসের আমি ভুল বলতে পারি কিন্তু ইতিহাস ভুল করে না আমার আমি কি গরের ইউনি না মাদ্রাসা কিন্তু প্রিন্সিপাল খ্রিস্টান খ্রিস্টান ও ভাই খ্রিস্টান প্রিন্সিপাল হবে কলেজের ডালনে কুচ কালা হুঝাই তো যায় अस्वीकार करबना पर्याम से ভালো বালো আলেম এবং দিন দার আলেমা প্রতিষ্ঠা করলো আর কিছু মোল্লা আমার আপনার কিছু মৌলবি তাদের দলে বেরাইয়া নিল বিড়াইয়া কি করছে যে সমস্ত হক আলেমেরা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করতেছে তাদের জন্য ওয়াবি এই শব্দটা হকানি আলমদের বিরুদ্ধে কেন লাগাইল বাদশাহ সৌদের আমলে সৌদি আরবে একজন দিনদার আলেম ছিলেন ওনার নাম ছিল মোহাম্মদ বিন আবদুল ওহাব নজদিক রহমতুল আলেমটার নাম কি কয় না বাপের নাম কি আব্দুল হাব বাপের নাম আলেমের নাম কি মোহাম্মদ বাপের নাম আব্দুল হাব এক সময় বাদশা সৌদের আমলে সৌদি আরবের মধ্যে করা যেটা শেষ মুহাম্মদ রহমতুল্লাহ আব্দুল হাবের বেটা শেষ মোহাম্মদ রহমতুল্লাহ সৌদের সাথে সম্পর্ক করিয়া পরামর্শ করিয়া খারাপ করছেন এই কাজটাকে লক্ষ করি ইংরেজেরা ভারতবর্ষের হকানি অলামায় ক্যারামকে একটা অভিযোগ যদি শেখ মুহাম্মদ রহমতুল্লাহ কাজ যদি খারাপ হইত তাহলে উনার দিকে লক্ষ্য করি বলা হইতো মুহাম্মদি। কিন্তু এই সংস্কারের নায়ক ছিল না সংস্কারের নায়ক ছিল আব্দুল ওহাবের ছেলে যিনি বিরাট আলেম ছিলেন শেষ মোহাম্মদ রহমতুল্লাহ আলম সেইখানেও ভুল সংশ্লিষ্টতা করা হচ্ছে তার বাপের নামের সাথে কথা বুঝতে পারছি এই শুরু হইলো এই দেশের হরকানি আলেমদেরকে ওয়াহাবি ওয়াহাবি ওয়াহাবি ওইয়া অপবাদ দেওয়া आर तादर के बदनाम करार तो देशेर एक कर ष तो मानुष तो एक रकम ओक दिखे सब छूटे और जाजर बदशा के बादशाह उजिर के जिज्ञेस कर उजिर আমার দেশ কেমন চলতেছে কয় যাহা পোনা বেড়ার দলের মতো চলতেছে কয় কেমন কয় বেড়া একটা যেদিকে বাচ্চা কয় উজির এটা কি করি তাহলে তো তুই আমারও বেড়া বানাই দিলি কয় জি যাহা পোনা বাচ্চা কয় উজির তুই যে কথা বলতেছ এটার পরিণাম জানস छुट्टी दे सप्तर छुट्टी दिल्ली हजार टी স্বর্ণকার কয় পায়ের বা স্বর্ণ দিয়া জুতা কিন্তু অনেক টাকা লাগবে কয় কত টাকা আসবে কয় কমপক্ষে দুই টাকা লাগবে কে দুই হাজার টাকা দিলাম ডেলিভারি দিবি কবে जूता जोड़ा डेली जूता गए के दोनों जूता रख से शुक्रवार दिन जोड़े जूता रखी जूताटे मस्जिद रवाना मस्जिद सामने जातेचारी मस्जिदे ढुकेदेद मस्जिदे डुबसे डुकार समय पकेट जूताा टाइम बा मस्जिद दरजार बाहर दी सामने रखसे नामजा जम सी সর্বপ্রথম যেই লোক বাইর গেছে তার সামনে পড়ছে এই জুতা স্বর্ণের জুতা চকচকচকচক করতেছে জুতো কে কইয়া দিলেও এই শুরু হইলো আর জুতা দোয়া ফানি খাওয়া আমার বেহবাব মোহাম্মদের মধ্যে গোটা এলাকায় খবর চড়াই পড়ছে সব জুমা মসজিদের মুসল্লিদের কাছে খবর পৌঁছে গেছে সামনে মসজিদের দরজায় ফেরস্তার জুতো আসা শুরু হয়েছে লাইনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সবাই জুতা দোয়া ফানি খাইতে আছে চামচা একটা বাদশার কাছে খবর নিয়ে গেছে খবর শুনছেন কয়েক কি খবর কয় চৌধুরী বাড়ির সামনে চৌধুরী বাড়ির সামনে জুতে একটা পাওয়া গেছে বলে হেলায় সুবর্ণ সুযোগ নষ্ট করার দরকার কি চল আল্লাহ যা করে বাচ্চাও গেছে যাইয়া জুতা অন্য অন্যদেরকে তো একদয়া দিয়া দেশাকে জুতাই দিছে। জুতা যখন পান করি শেষ করছে হুজিরা কয় যা ফোনা বেয়াদবি করবেন কার জুতা দোয়া পানি খেলেন বাচ্চা কয় ফের তার আর কি হুজিরা করে যা ফোনা বেহাদবি করবেন কোথার থেকে এসছে গোড়ার ডিমা নাকি তুই কি বলতে চাই যা ফোনা বেদিমাপ করবেন আমার জুতা বাচ্চা কয়েরা জন এইটা কি শুনাইলি তোর জুতা খাওয়াইছ এইটা করা ছাড়া আর আমার কোনো উপায় ছিল না বাচ্চা কয় আগে তোর উজুটা যে সেটা প্রমাণ মিনিট বসেন দৌড়াইয়া বাড়িতে গেছে রুজির दोनों दोनो तुर जूता तो उचित अन्या बाढ़ प्रमोशन कर दिलम तुरेंट उ जा राज्य एरक बेड़ दलो चलते एक कथा क्यों जो तुली दे सबा हेटर पिछने दौड़ा আর যাচাই বাসাই করে না সত্য না অসত্য বাস্তব না অবাস্তব সবাই তো জুতাও কিভাবে ইংরেজের বাচ্চারা এই ভারতবর্ষের হকা নিয়ালের বিরুদ্ধে ওয়াহাবি নামের অভিযোগ মূলক উঠাইয়া দিয়েছে এই বেড়াতল মুসলমান কতগুলা ওয়াহাবি ওয়াহাবি, ওয়াহাবি। लुरा पिया दे दरकार बुझे चेसि मानुष के बुझे चेसिबाद नारायतक उद्देश्य पार्शवर्ती दुकान सजाई करत सजाई घटनाक्रम दोकानदार हिंदू দোকানদার ছিল কি হিন্দু তো সদাই করতে করতে ইমাম সাহেব যখন হয়েছে তো হিন্দু দোকানদার একদিন ইমাম সাহেবের হুজরা আসতে আশি খুজুর আপনি আমার টাকা দেন না কেন আমার টাকা দেন একটু কড়া চাইছে আসতে কি হয়ে গেছে ওহাবি হয়ে গেছে আমার বেহরা গুস্তাবা সমস্ত মুসলমান মুসল্লিরা এইবার তার দোকান থেকে সদাই করা বন্ধ করে দিছে এই মুসলমান গুলা এই কথা করল না এইসলমান এইবার এই ওহাবি শব্দের প্রচলন আদৌ ধোকাবাজি নয় কি इस बार हरेश चंद्र जो देखसे दोकने मसिओ उड़े ना कस्टमर नई इमाम साहेबर काियाफा लइया আর আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসছি এটা আপনি একটু উগ্রহ করে দিয়ে পরের শুক্রবারে ইমাম সাহেব মেম্বরে দিছে হরেশ সুন্নি হইয়া গেছে এখন থেকে তোমরা খরচ করতে না কাউকে খুদার করি কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয় কাউকে হিয়া করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো এই যে ষড়যন্ত্রের শিকার ফাঁকারত উহ মহাদেশের মুসলমানেরা এই যে ইংরেজ ষড়যন্ত্র আমি বলতেছি সতেরো শত শতাব্দীর আগে ভারতবর্ষের মধ্যে সমস্ত মুসলমান এক দল ছিল কোন সুন্নির ভেদাভেদ ছিল না এই ভেদাভেদ খ্রিস্টানদের ষড়া কারা আমাদের দিকে তাকাইয়া তাকাইয়া আসে আমি তো অনুরোধ করব শুধু আমাকে যারা বিপক্ষ মনে করে ওনাদেরকে নয় আমার আমার দলের যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ দিতে পারেন, তাহলে এই বিষয় আলোচনা করেন যদি আলোচনা বন্ধ করেন কটাক্ষ আলোচনা বন্ধ করেন গালিগালা বন্ধ করেন এইটার দ্বারা মানুষ হয় না বুঝে দেন মানুষকে আসল কথা এইবার আসেন কুরআের আয়াত বহুল পরিচিত আয়াত আমরা প্রায় সর্বসাধারণ মুসলমান এই আয়াত দুইটা জানি না তসলিমা এটা কোরআন শিবের আয়াত দুইটা আয়াতের মধ্যে একটা সংবাদ দ্বিতীয় আয়াতের মধ্যে একটা নির্দেশ মনোযোগ আছে কথা না প্রথম আয়াতের মধ্যে কি একটা সংবাদ একটা কি দ্বিতীয় আয়াতের মধ্যে একটা নির্দেশ দ্বিতীয় আয়াতের মধ্যে যেই কাজের নির্দেশ প্রথম আয়াতের সেই কাজের সংবাদ সেই কাজে সংবাদ দ্বিতীয় কি নির্দেশ আল্লাহ পাঠ করিমু তসলিমা এবং যথাযথ ভাবে নবীর উপরে সালাম পাঠ কর বুঝছেন না বুঝছেন না এখন এই দুই কাজের নির্দেশ দেওয়ার আগে আল্লাপাক আগে সংবাদ দিছেন সংবাদ দিছেন কেন ওই যে কাজের নির্দেশ দিতেছেন সেই কাজের গুরুত্ব বুঝানোর জন্য কি বুঝানোর জন্য বাবারা তোমাদেরকে ডাকসি একটা ওসি করার জন্য আমাদের মসজিদে যে ইমাম সাহেব বজুর আছেন উনি আমার অবস্থা তোমাদের অবস্থা মক তবে আমাকেও কোরআন শরীফ পড়াইছে তোমাদেরকেও কোরআন শরীফ পড়াইছে আমাদের মুরব্বি আমি সব সময় মহবত করতাম যে কোনো ভালো মন্দ করি মহবত করি বুঝছেন না বুঝেন খেদমত করি বা মহবত করা করিবা এটা বলে নাই আগে বলছে আমিও সারা জীবনকে মহব্বত করছি খেতমত করছি গুরুত্ব হওয়ার জন্য আমার আব্বাইও করছে তাহলে সেই কাজ আমাদের কেও করতে আল্লাহ ফুল ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর পাঠ করে থাকেন এই কথাটা আল্লাহ কেন বললেন ইমানদারদেরকে গুরুত্ব বোঝানোর জন্য হে হেমানরা দেখো আলী এটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ করে ফেরস্তায় করে সেহেতু তোমরা ইমানদাররাও এই কাজটা কর তোমরা ইমানদাররাও এই কাজটা কি কর এবং বুঝবেন বলো আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি আরবি বাক্য দুই প্রকার আরবি বাক্য দুই প্রকার এক প্রকার বাক্যের নাম জুমলায় শুরু হয় নাউন দ্বারা সেটাকে জুমলা বলে আর কোন ক্রিয়া দ্বারা যে জুমলাটা শুরু হয় সেটাকে জুমলা ফেলিয়া বলে সে করিলো। তুমি করিলা আমি করিলাম এগুলা ক্রিয়া এগুলা ক্রিয়া এগুলার দ্বারায় যদি জুমলা শুরু হয় বাক্য শুরু হয় তাহলে সেটার নাম ওমর বকর হল এগুলার নাম এগুলার দ্বারায় যদি জুমলা শুরু হয় বাক্য শুরু হয় তাহলে জুমলা ইসমিয়া এখন দনোটা বাক্যের মধ্যে পার্থক্য কি জানেন ইসমিয়া কন্টিনিউ বুঝা যায় ছিল আল্লাহবুল আলমিন এটাকে রূপান্তরিত করি ওই আল্লাহ এবং আমি অনুবাদ করছি আপনারা খেয়াল করছেন কিনা নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর নবীর উপর দরুৎপাট করে থাকেন কন্টিনিউ আমার ভাই রাজুস্ত আবার খুব বুঝার বিষয় আছে একটু ভালো করে শোনার চেষ্টা করেন বুঝেন আমাদের দেশে মিলাদ নামে মাহাপ মাহফিল আছে ওয়াজ নামে মাহফিল আছে ইসলামী সম মাহফিল পাইছেন কিনা পাইছেন মাহপিল নবী পাইছেন মাহফিল নবী পাওয়া যায় মাফিল সির তুম নী পাওয়া যায় ওয়াজ মাহফিল পাওয়া যায় ওয়াজ ওয়ার মাহফিল পাওয়া যায় কোন মাহফিল নাই মাহফিলের সালাত আলা নবী নামে কোনো মাহফিল নাই কারণটা কি একটা মাহফিলের কার্যক্রম নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ হইয়া থাকে এই মাহফিল আজকে দিন সকালে আজকে বৃহস্পতিবার সকাল বেলায় এটা নি. আজকের রাত্রের বারোটার পরে থাকবেনি তাহলে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে সীমাবদ্ধের কার্যক্রম আছে এর পরেও নাই আগেও নাই আল্লাহ আছে এই নামের কাজকে সীমাবদ্ধ করা যায় দরুদ নামে মাহফিল নাই এজন্য দরুদ কোন সময়ের সাথে সীমাবদ্ধ করার আমল নয় এটা কন্টিনিউ করার বাদ কথা বুঝছেন না বুঝেন নাই উল্টা কয় দরুদ শরীফ পড়ি না কে কয় দরুদ শরীফ পড়ি না কেয়া মতের মহানের প্রমাণ হবে আল্লাহ ফাঁকের আদালতে আমরা তো ফাঁসফাক নামাজ পড়ি তো নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই যে লোক নামাজ পড়ে সে আবার দরুদ কেমনে পড়ে না যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে তাদের অভিযোগ মিথ্যা কেয়া মতের ময়দানে প্রমাণ হবে ইনশাল্লাহ কার আমল নামায় দরুদ শরীর কি পরিমাণ পাওয়া যায় আমার বেহরা দোস্তাব দরুদ শরীফকে শুধু রবিউল আব্বাল মাসের সাথে সীমাবদ্ধ করার এবাদত না দরুদ শরীফকে শুধু বারো তারিখের সাথে সীমাবদ্ধ করার এবাজত না দরুদ শরীফ কে শুধু মিলাক মাহবিলের সাথে সীমাবদ্ধ করার এবাজত না আমরা তো মিলাদের বিরোধী না আমরা মিলাদের পক্ষের লোক কিন্তু অলৌকিক কথা আছে মজে আছে এগুলা শুনলে কাফের ইমানের দিকে দাবিত হবে ইমান গ্রহণ করতে আগ্রহী হবে আর মুসলমান যারা বেআল আছে তারা আমলের দিকে হবে আমল করতে আগ্রহী হবে এই থাকে দুঃখের বিষয় হলেও সত্য এক নম্বর দরদগুলা থাকে না ওই সমদালি রমতালের বানানো দরুদ ক্ষতুগুলা মিলাদ মাহফিলটা শেষ করি আমার বেয়েরা নাম হয় মিলাদ মাহফিল কাজে হয় লাইলে চাকরির অফিসে রাজনীতির অফিসে সব জায়গায় যে যত বেশি দরুদ পড়ার অভ্যস্ত হবে আল্লাহবাক তার উপরে জাহান নামের আগুন হারাম করে দিবে আর কে বাস গা মেলে বলেন প্রত্যেকটা উম্মতের জন্য নামাজের শেষ বৈঠকে দরু শরীফ পড়া সুন্নতে মহাকা প্রত্যেকটা উন্মতের জন্য যে কোনো মাহফিলে যে কোনো বৈঠকে নবীজির নাম বলার সাথে दरुद शरीफ पढ़ाजी तरह दरुद शरीफ पढ़ा तब कथा महफिले मध्य जो बार बार नबीजी नाम मुबारक उच्चारण हईते सुनें प्रथम बार दरुद शरीफ पढ़ाजी পরের বার গুলাতে পরের বার গুলাতে যে যাকে মহাব্বত করে তার স্মরণ বেশি করে আমি যদি সত্যি সত্যি নবীজি কে করি আমার বেয়েরা রাত্রে শোয়ার সময় গুমের বিছানায় একশতবার দরুদ আল্লা আকবর মা দর গায় রে খোদা রে না দা রেম যুজে দেখো জিগর কার না দা রেম মুখে পণ্ডিত নাম মোহ্বত নয় পন্ডিতের নাম মহব্বত নয় আমার বে দোসা বা আসল মহাব্বত হল কাজে প্রমাণ করার নাম কাজে প্রমাণ করার নাম উঠে বৈঠকে সাল্লাই সাল্লাম এই বৈঠকে বেশি বেশি পাঠ করার নাম মোহাব্বত মাথা হুজুরে পাক সাল্লুয়ালসাল্লামের রঙ্গে রঙ্গিন করার নাম মহব্বত চেহারা হুজুরে পাক সাল্লামের সঙ্গে রঙ্গের রঙ্গিন করার নাম মোহাব্ব ফরনের হুজুর পাক সালের সুন্নতের জামা এটা হুজুরে পাক সালের মহব্বত ছেলে মেয়েদেরকে হুজুরে পাক সালামের শিক্ষায় শিক্ষিত নাম মোহাব্বত ব্যবসা হুজুর পাক সালামের তরী কে মোতাবেক হওয়া বিয়ে সাদিল্লাহিসের তরিকা মোতাবেক হওয়া পরিবার পরিচালনা নবীজির তরি মত হওয়া এটা হলো হুজুরে পাক সালাহসালামের মহ আমার আমি আপনাকে অনুরোধ করে বলবো একটা কথা এক সময় খালের মধ্যে ওই সাইডে সাইড এ সিদ্র কতগুলা থাকে সিদ্র সিদ্র এগুলার মধ্যে বাইলে আমাস। টাকি নাস। চোখ পড়ছে দেখে যে এরকম একেবারে মসৃণ মাথা একটা ও বেচারার সঙ্গে হয়েছে কি মাগুর মাছ না সাঁপ কি কেন দিবেন না যদি মাগুর মাছ হয় চ ভালো আর যদি মাগুর মাছ মাছ না হইয়া যদি বিষয় সাপ হয় আমার বাইরে এই জন্য যেই জিনিসটা নিয়া পলামায় কেরাম দ্বিদা বিভক্ত আপনার সন্দেহ হইতেছে আপনার মধ্যে আল্লাহ দ্বিধা দ্বন্দ্ব সেই জিনিসটা আশা করি ফরজ কাজ নয় ওয়াজীব কাজ নয় নয়। কারণ ফরজের মধ্যে এরকম বিভ্রান্তি নাই ওয়াজিবের মধ্যে এরকম বিভ্রান্তি নাই শূন্যতে মোহাক্কার মধ্যে এরকম বিভ্রান্তি নাই এমন জিনিস নিয়া বিভ্রান্তি যেটাকে কেউ কয় আর কেউ বেদায়াত কয় এমন জিনিস নিয়ে বিভ্রান্তি আমি তো অনুরোধ করবো সেই কাজটা আপনার না করা ভালো যদি মাগুর মাছ ধইল তো ভালো যদি সাপ হয় তখন তো ইমান যাবে क्या डाक्टर के देखाओ नरसिंदी शहर मध्य पार्मान लिवर शेषे अनेक डाक्टर आज बृहस्पतिवार शुक्रवार रोगी देखे अनेक डाक्त रोगी चिकित्सा करतेमान बचान सुन बचान नबी प्रेम बचान जा পক্ষের আলেমদের সাথে বন্ধুত্ব করেন আসলে ভালো আসলে কোনগুলা বলো কোনগুলার আমল ভালো কোনগুলাগুলোতে সুন্নত বেশি কোন গুলা গুলোতে বেশি দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন একটু উভয় পক্ষের করে তারপরে আমল করেন না অসুবিধাটা কি কথা বুঝলাইতে পারি আমার বেহর দু আল্লাহ রব আলিন বলেন্লাহ দুইটা জিনিসের আদেশ করছেন একটা হলো সালাত আর একটা হলো সালাম এখন আপনাকে সালাম কিভাবে দেব সেটা তো আপনি আমাদেরকে শিখাইছেন নামাজের বাহিরে কিভাবে সালাম দেব নামাজের ভিতরে কিভাবে সালাম তখন কিভাবে সালাম দেব। আপনি যখন আমাদের থেকে দূরে থাকবেন তখন কিভাবে সালাম দেওয়ার কয় অবস্থা ও ভাই বুঝেন বুঝেন এখন সমস্ত ঝগড়ার মূল কারণ হল আমাদের যার জ্ঞানের যেই পরে জ্ঞানের যে সীমানা আমরা কথা বলার সময় সীমানার ভিতরে থাকি না প্রত্যেকে আমরা কথা বলার সময় এত যদি চিন্তা করি এই বিষয়ে আমার নলেজ কতটুকু আমার নলেজের সীমানা কতটুকু আমি এটার ভিতরে থাকি কথা বলবো এইটা খেয়াল করলে আর কোনো ঝগড়া থাকে না কথা ভুগছেন না বুঝেন নাই নী কে সালাম দেওয়ার কে শিক্ষা দিয়েছেন জানা থাকলে বলেন না নামাজ আসেনা নাই যেটার মধ্যে নবীজির প্রতি সালাম আছে। এটা শুদ্ধ করে জানিও না এটার অর্থ বুঝেবে আপনি ফাঁকনা ফাটনা কথা কয় মধ্যে নদীদের উপরে সালাম আছে না নাই বুঝে থাকলে বলুন না আমরা সবাই নবীজিকে নামাজের মধ্যে সালামটা দাডাইযা দিই না বসি নবীজি কে বসি সালাম দিলে যদি ওহাবি হইয়া যায় নবীজি কে বসি সালাম দিলে যদি রসুলের তো সবাই নামাজের মধ্যে বসি সালাম দিই সবাই ও হইয়া গেলাম যারা নিজেদেরকে ও কয় না অন্যদেরকে ও কয় আমার ভাইয়েরা আপনারাও তো ওহাবি হইয়া যাইতেছেন আপনারাও তো নবীজি কে নামাজের মধ্যে বসিয়া সালাম দেন আপনি হয় ওহাবি হইতে হবে না হলে বে নামাজি কারণ নামাজের মধ্যে এই তাসাহুদের মধ্যে নবীজি সালাম দেওয়া আছে সেখানে তো সালাম দেওয়ার জন্য কেউ দাঁড়াই না সালাম একরকম আরেকটা হইলো নবীজি যদি দূরে থাকে অথবা আমি নবীজির থেকে দূরে থাকি সালাম আর এক রকম বুঝছেন না বুঝেন নাই নবীজি যদি আমার সামনে থাকে অথবা আমি যদি নবীজির সামনে থাকি আপনারা বলবেন বুঝুর নবীজিত এখন দুনিযাতে নাই নাই নাই আমরা নবীজির সামনে কেমনে থাকবো নবীজি আমাদের সামনে কেমনে থাকবেন আল্লাহ কফালের ব্যাপারে একজন প্রেমিক আর একজন প্রেমিক কে যারা ভালোবাসে দুজনের গলার মধ্যে একটা প্রেমের রশি লাগানো থাকে আল্লাহ আকবর বিন ইস্যুতার রসি অদৃশ্য রশি এই রসি দুইজনকে টানিয়া এক জায়গায় মিলিত করে দেয় রিস্তায় দরকার আল্লা আরেফ বলেন দুনিয়ার মানুষেরা তোমার অন্তরের মধ্যে ওই মদিনার কামলিওয়ালার মহব্বতর প্রেম যদি থাকে তুমি ফাঁসবাস্ত নামাজের পরে আল্লাহর দরবারে তো বসে দেখাতে বৃষ্টির মত বর্ষিত হইতেছে সেই মদিনাটা আমাকে একটু চোখে দেখাইয়া দাও না আল্লাহ যদি নবীজির প্রেম অন্তরে থাকে নবীজির মহাব্বতের রসিদ তোমার গলায় লাগবে আর খোদার কসম এই রসি তোমাকে টানিয়া জীবনের কোন এক মুহূর্তে হইলেও মৃত্যুরাড়ি রাড় করিদা কি জুদা আমার বেহরা দোস্তৈয়দ আহমদ কবির রেফা ই জন্য যদি রজায় একদশ থেকে নবীজির ডান মোবারক মাটির উপরে যেতে পারে আমি হরিদুদ্দি এতটুকু আল্লাহ থেকে মঞ্জুর করাইয়া নিতে পারবো না আল্লাহর দরবারে কাঁদিয়া এতটুকু কবুল করাইতে পারবো না আমাকে নিয়ে আল্লাহ জীবনে একবার হলেও মদিনার রওজায় পৌছাইয়া দে আল্লাহ একবার মক্কা ওর কাবা দেখা দেব বে দো দেখা করুহন কর হজরতু বকরো আমি কর মুঝে মুসলমান ভাইরা মুসলমান সন্তান রাখ মক্কা আল্লাদিনা কোটি টাকার ঘুম থেকে জাগিয়া ট্রাকার দর রাখার তাহার নামাজ পড়িয়া আল্লাহ দরবারে বেমাই বেমাই বাচ্চা ছেলের মত আল্লাহ আবু জাহেল দেখলো আবুল হাব দেখলো ওতবা সাইবা দেখলো আমি তোমার জানাইতাম রহমত আমার বেস্তাব আমাদেরকে যদি আল্লাহ ফকরুল আলমিন মদিনার রাজা একদশে নিয়ে যায় তখন তো নবীজি আমাদের সামনে থাকে সামনে না সামনে না জীবন থেকে লক্ষ কোটি গুণ উত্তম জীবনে রোজায়সের মধ্যে শুইয়াছেন আল্লাহ হাবি শরীফের মধ্যে আর দূরের থেকে দূরের থেকে যদি আমার কোন উন্মত আমাকে সালাম জানায় আল্লাহের প্রাই রহমান তারা নাম ঠিকানা সহ ওই দরুদ আমার রজায় আনিয়া আমার সামনে পেশ করে আল্লাহু আকর ও ভাইয়ের আমি আপনাদেরকে দাঁড়াইয়া সালাম করি রাজা একদশের পাশে আমরা যখন নবীজি কে সালাতুল সালাম জানাই আমরা কোন ক্ষতের বেয়াদক কোন মা বাপের সন্তান আমরা সেখানে নবীজি কে সামনাসামনি বসিয়া তুল সালাম যদি আমার সামনে থাকে সেখানে আমি নবীজি কে বসি সালাতাম জানাই না দাঁড়াইয়া হাবিবাল্লাহ আর যখন আমি জানাবো তখন সালাতামের ভাষা হবে কি ভিন্ন সামনা সামনি নবীজি সালাম জানানোর ভাষা সামনা সামনি সালাম জানানোর ভাষা আর দূর থেকে সালাম জানানোর ভাষা সামনের আর দূরের জন্য আল্লাহ রাসুলিল্লা কথা বুঝছেন না বুঝেন নাই দৌড় পড়ার জন্য সালাম পাঠ করার জন্য নিশেষে কইলাম সেটা শুদ্ধ করি সালু সালাম জানান ভালো অনেক বললাম তাই বলি আমি তোর অসলে দুশ্মন হইয়া গেলাম আমার বাইরের অনুরোধ করতেছি মেহরবানি করে বিবেচনা করবেন আমাকে রসুলের দুমন বললে আপনার কোনো লাভ হবে না আর আপনি তো ইচ্ছা করি আমাকে জানানের বন্ধু কার কাছে নবীজির সুন্নত বেশি আর কার কাছে নবীজির সুন্নত কম কার আমল নামার মধ্যে দরুদ শরীফ বেশি আর কার আমল নামার মধ্যে দরুদ শরীফ কম কেয়া মতের ময়দানে সাব্যস্ত হবে ইনশাল আমরাও কি এত সুন্দর করে পারি আল্লাহ রহমতে আপনাদের দোয়ার দরকার শুনে তেমনি গর মে রা মজার হে খা কাক হতে মাক স কষফত জউ সালিহি পেপরে গাছে লো বনের নে মকার কাফের ফের না সিনো আমার দয়ালেন বীরে আল্লাহ সল্লে আলা সইয়ে গো দে্মেওয়ালা লে সইয়ে দে আরো আছে সবগুলা পারি আপনারা যদি আমারে এখন মিলাদ এলাকাইছেন আমি ভোর ছয়টা পর্যন্ত মিলাদ করতে পারবো সালাল এত শেয়ার আপনাদের দুয়ার বর্গে আমি এত उर्दू आरोबी फार्सीयर मुखस्त हो विश्वास नई हमारे हाटदारी कलेसुफ जो लेखर बयान शुनी कि मेहरबानी এক পাল্লায় দেওয়া হয় আর এক হাজারটা দরদ যদি মেডিনা হয় সেগুলো এক পাল্লায় দিলে ওই মেডিন মদিনা দরুদের সাথে সমান হবে না বুঝছেন না বুঝেন নাই কি ফাইন ফাইন দরদ হাবিজ শরীফের ভিতরে যেলে করতাম আমার বুঝছেন না বুঝেন না তারপরেও মাঝে মাঝে পড়ি না তের ওসুল হিসাবে মাঝে মাঝে কি পড়ি এগুলাও পড়ি না এমন না মাঝে মাঝে কি পড়ি বেশিরভাগ পড়ি আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল আলি মোহাম্মদ কামা সাল্লা কালাই বরাহিমি বারিক আলা মোহাম্মদি মোহাম্মদ কামা বার এটা না এটা ইন্টারন্যাশনাল দৌর এটা সৈয়দ উস্সলাওয়াত দরুদের এটা যদি দরুদ শরীফ হয় তাহলে ইমাম আবুানিফার্মের মাজাহ মতে নামাজের মধ্যে দরুদ শরীফ পড়াশুন মতে মাদা নামাজের মধ্যে তা পরে দরুদ শরীফ না পড়লে নামাজ মাত্র হবে এখন এইসালাম নামাজ হবে নি একদিক বুঝেন আরেকদিক বুঝেন না কেন দু মনের জ্বালা আমার বেহরা দোষ মনোযোগ আছে আমার নবীজি রহমতের জবান এ শরীফের মধ্যে বলছেন একটা দরুদ আছে যেই দরুদটা শুক্রবার জুমার দিন কোন উন্মতে যদি আশিবার পাঠ করে আল্লাহা তার আশি বছরের গুণামাত করে দিল কয়েক বছরের বার জুমার দিন আমার কোন আসিবার পরে আল্লাহাক তার আশি বৎসরের গুনামাফ করে দিব আমার বেগেরা বস্তা যাদের ভিষনে ভিষনে গুরেন যারা আপনাকে কয় উনি আসে কেরো উনি সারা জীবন শুধু ইয়ানবীর পিছনে ঘুরাইলো এই আশি বৎসরের গুনামাপ হয় এই দরুদ শরীফ টা আপনার শিখেল না জানেননি যদি না জানেন যদি কোনো বাপের বেটায় যদি এটাকে ভুল প্রমাণ করতে পারে বা আদিস না প্রমাণ করতে পারে আমি কান কাটি আর কোন কথা আছে আল্লাহিবের ঘোষণা আমার নবীবা আশি বছরের গুণে আমার মধ্যে কেন আসে না আমার অধিবাসী আমার ভিতরে কেন আসে না কেন আসে না কয় গুনের মানুষ এক নম্বর গুণ তালিল কোরআন যারা প্রতিদিন কিছু কিছু কোরআন শরীফ করে করেননি কোরআন শরীফ তালাবাদ সময় কই ফের ফের ফের ফের ফের ফের যেখানে বসেখানে খালি খালেদা খালেদা হাসিনা খালি এই জিকিরের তালে আসে যে এই জিকিরে দুই পয়সার দুনিয়াবি দুই পয়সার আল্লা যে জিদ্ একটা দিছে জিদা জিদ্দা কথা বলার মেশিন এটারে সংরক্ষণ করি কথা কয় মুখে দিয়ে যা আসে তা কয় না জানিয়াও কয় না কয় এমন কথা কয় না কয় না কাউকে গালি দে না অন্যায় ভাবে কারো জীবন করে না অন্যায় ভাবে কারোর বিরুদ্ধে বিচ্ছা শাক্ষী দেয় না অন্যায় ভাবে কারো ইজ্জত নষ্ট হয় কারো সফর হানি হয় এমন কথা কয় না বুঝছেন না বুঝেন যে সংরক্ষণ করে হেফাজত করে এদেরকে বস্ত্র দে বস্ত্র ফোরনের কাপড় সফর কিনি দে পাঁচ নম্বর ওয়ামসাল রহমান যে ব্যক্তি জীবনের একটা সময় বাহির করিয়া सब समय कंटिन्यू किसु समय आल्ला हबीबर उपरे दर शरीफ पाठ कर আমাদেরকে আমাদের বিশ্বাস যারা নামাজ পড়েন ফাঁসু আস মতো নামাজের পর বিশ বার বিশ বার দরুদ শরীফ পড়বেন ফাঁসু আসতে বিশ বার বিশ বার পড়লে ফাঁসু আসতে একশো বার হবে না একশো বার হবে যদি ডেলি একশো বার পড়েন মাসের তিন হবে না মাসে কতাবে হবে তিন হাজার বছরের তিন এবং আল্লাহ হাবিব জানাল আলী খাটি উন্মত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমরা মুসলমান ভাই ভাইয়ের মধ্যে জগড়া ফসাদ আল্লাহ মিটাইয়া দেন সবাই বলেন আমিন